আবু হুরাইরা রাজনীতি নিচ্ছিলেন তখন তার রব তাকে বললেন হে আইব আমি কি তোমাকে এগুলো হতে অমুখাপেক্ষী করিনি উত্তরে তিনি বললেন হ্যাঁ আপনার ইজ্জতের কসম অবশ্যই করেছেন তবে আমি আপনার বরকত হতে বেনিয়াজ নই এভাবে বর্ণনা করেছেন ইব্রাহিম রহমতুল্লা আলহে আবু হায়রা রাজিয়াল তাল্হ্ন হতে যে নবী সাল্লা সাল্লাম বলেছেন একদা আয়ুব আল্লাহ সাল্লাম বিবস্ত্র অবস্থায় গোসল করছিলেন